সুপ্রিয় দর্শকবৃন্দ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার উপায় কী জান্ন যেতে হলে কি করতে হয় জান্নাত যেতে হলে কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হয় সেই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করব। ওমা তৌফিকি ই আল্লা রব্বুল আলমিন কোরআনে বিশ্বনবী মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের জান্নাত যাওয়ার উপায়গুলো তাই তো আল্লাহ তালা জান্নাত যাওয়ার যে সমস্ত জিনিসগুলো বলেছেন তার মধ্যে একটি হচ্ছে আপনি আমি আমরা সবাই সত্যবাদী হব মিথ্যা পরিহার করব। সত্য পথ অবলম্বন করব সত্য পথে থাকব আল্লাহ তাল্লা বলেন ইয়াই আহ মানুত অকুনু মা আসা দিক হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রবুল আলমিনকে ভয় করো অকুনু মা আসা দিকিন সত্যবাদীদের সাথে তোমরা থাকো তাদেরই সাথ দাও সত্য পথ ধরো সত্য অবলম্বন করো সুরাত মধ্যে রয়েছে এই আয়াত بخاري ومسلم شريف الحديث نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتحين. عليكم بصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صدق وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل আল্লাহ আল্লাবি বলছেন তোমরা সব সময় সৎ সত্য জিনিসকে ধারণ করবে সত্যের ওপরে কায়ম থাকবে কারণ সত্য দেখাবে। ভালোর পথে কল্যাণের পথে তোমাদেরকে নিয়ে যাবে ভালো জিনিস নেকির পথ তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে ও আর মানুষ যখন সত্য বলতে অভ্যস্ত হয়ে যায় নিজের মধ্যে সততাকে প্রতিষ্ঠিত করে নেয় তখন আল্লাহ তালা তার নাম সত্যবাদীদের সূচিতে রেখে দেন সত্যবাদী হিসাবে সে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যায় আর খবরদার খবরদার মিথ্যা কথা বলো না মিথ্যা থেকে তোমরা দূরে থাকবে কারণ মিথ্যা অন্যায়ের দিকে নিয়ে যাবে নোংরার দিকে নিয়ে যাবে মানুষ যখন মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায় এই মিথ্যাওকে নিয়ে যাবে অন্যায়ের পথে এই মিথ্যা ওকে নিয়ে গুনা আরো পাপাচারে আর পাপাচার ও গুণা তাকে নিয়ে যাবে জাহান্নামের পথে মানুষ যখন মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে পড়ে সবসময় যখন মিথ্যাই বলে তখন মিথ্যাবাদীদের সূচিতে তার নাম লিপিবদ্ধ হয়ে যায় ভাইর আমার বলতে এই চাইছিলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আমাদেরকে জান্নাতের পথ বলে দিচ্ছেন তিনি তার অম্বোধকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন জান্নাত যাওয়ার পথ মিথ্যা পরিহার করো সত্য গ্রহণ করো জান্ন করিম সাল্লাহ সম্রাটকে যখন চিঠি লিখেছিলেন পত্র পাঠিয়েছিলেন ইসলামের দাওয় দেওয়ার জন্য তখন সেই রুম সম্রাট ছিল সেই সময় যখন আল্লাহ নবী তাকে চিঠি পাঠাচ্ছেন তার কাছে যখন পত্র যাচ্ছে তখন রুম সম্রাট বিশ্বের সুপ্রিম পরের মালিক ছিলাম তার কাছে নবীর চিঠি পেয়ে অবাক হয়ে গেছে মদিনার একজন মানুষ যে নিজেকে নবী বলে দাবি করেছে না অর্থনৈতিক শক্তি আছে না সৈন্য শক্তি আছে কিচ্ছু নেই তার কাছে কিন্তু কত তার সাহস কত তার দৃঢ়তা ভয় নাই কিচ্ছু নেই নির্ভীকভাবে আমার কাছে চিঠি পাঠাইছে আর আমাকে বলছে ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবে ব্যাপারটা কি যাচাই করতে হবে তাই তার লোকজনদের বলল দেখো তো বর্তমানে আরব থেকে আসা কোন লোক এখানে আছে কিনা তখন তারা आबू सुफियान के तरफ नहीं उपस्थित करल आबू सुफियान तक अबू सुफियानी आल्ला नबिर एक नम्बर शत्रु आल्ला नबीर पक््का दुश्मन आबू सुफियान के लिए उपस्थित करा हल हे रखले बदशाह आबू सुफियान के बल तुम्हें कैकटी प्रश्न करब तुम्हें सठीक सठीक उत्तर देवे प्रत्येक प्रश्न उत्तर सठीक दिवे सत्य बोलो তারপরে সে আবু সুফিয়ানকে কয়েকটি প্রশ্ন করল এই যে নবী যে নিজেকে নবী বলে দাবি করেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আবু সুফিয়ানকে প্রশ্ন করল এই যে নবী তোমাদের মক্কায় আবির্ভূত হয়ে এখন সে মদিনায় থাকছেন তার বাপদাদাদের কেউ কি কোনোদিন নবী ছিল আবু সুফিয়ান বললো যে না বাপদাদাদের কেউ কোনোদিন নবী ছিল না বা নবী বলে দাবি করেনি তার বাপদাদাদের কেউ কি কোনোদিন বাদশা ছিল বললো না এইভাবে এই নবী কি কোনোদিন মিথ্যা কথা বলেছে বা বলে আবু সুফিয়ান বললো না এই নবী কি তোমাদের সাথে কোনো চুক্তি ভঙ্গ করেছে আবু সুফিয়ান বললো না এইভাবে আরেক প্রায় দশটা প্রশ্ন সে করেছিল লাস্টে সে বলল আবু সুফিয়ানকে ও নবী তোমাদেরকে কিসের নির্দেশ দেন কি করতে বলেন আবু সুফিয়ান ইয়াকুল ইয়া কোল আবুদুল্লাহ ওয়াহদাওয়াল তুষ্রী কুবি হিসা এই নবী আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বলেন আল্লাহর ইবাদতে শরীফ করতে নিষেধ করেন আল্লাহর ইবাদতে কাউকে শরীফ করবে না ওয়াই আমরণ আবিতে ওয়াসিদকে ওয়ালে আফাফ ওয়াসিলা আর তিনি আমাদেরকে নির্দেশ দেন নামাজ পড়তে নামাজ পড়ার ওয়াসিদ সত্য বলার ওয়াল আফাফ পাক পবিত্র থাকার ওয়াসসিলা আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এই নির্দেশ তিনি আমাদেরকে দেন আমি যেটা প্রিয় দর্শকের সামনে বোঝাতে চাইছি সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম সাহাবেদেরকেই এই নির্দেশ দিতেন নামাজ পড়ার সত্য কথা বলার পাক পবিত্র থাকার আর আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার কারণ এই কাজগুলোর মাধ্যমে আমরা কালকে লাভ করতে পারবো মহান পুরস্কার আшей পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদায়াউম ইয়া ফাউসাদিকিনা সিদকহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল анহার খালিদিন ফিহা আবদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন দালিকা الفাউজুল আযীম সূরাতুল মা'ইদা আল্লাহ তাআলা বলছেন আজকের দিনে সত্যবাদীরা সত্যের পথে সততার লাভ তারা আজকে অর্জন করবে পাবে লাহম জান্নাতজরি তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে ফিহা আবাদা সেই জান্নাতে তারা চিরস্থায়ী হবে রি আল্লাহ আনহোম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি لبيك اللهم, لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك إن الحمد لله والنعمته لا شريك لك محمد صلى الله عليه وسلم رحمني مبتغا আবু হরাইরা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় জিজ্ঞেস করা হল হে আল্লাহর সাল্লাহ আলসালাম কে ওই ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহ আলসালাম বললেন যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অষ্টম খন্ড শিষ্টাচার অধ্যায়ে অনুচ্ছেদ উনত্রিশ হাজার ষোলো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 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম রোম সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো কুম এই আবু সুফিয়ান তখন বলল ইয়াকুল আবুদুল্লাহ তিনি আমাদেরকে বলেন যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবে ওয়াই আমরিসেদকে ও ওয়াশিলা আর তিনি আমাদেরকে নির্দেশ দেন নামাজ পড়তে নামাজ পড়ার ওয়াসিদ সত্য বলার ওয়াল আফাফ পাক পবিত্র থাকার ওয়াসিলা আর আত্মীয়ত্বার সম্পর্ক বজায় রাখার এই নির্দেশ তিনি আমাদেরকে দেন আমি যেটা প্রিয় দর্শকের সামনে বুঝাতে চাইছি সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সাহাবেদেরকেই এই নির্দেশ দিতেন নামাজ পড়ার সত্য কথা বলার পাক ও পবিত্র থাকার আর আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার কারণ এই কাজগুলোর মাধ্যমে আমরা কালকে লাভ করতে পারব মহান পুরস্কার আর সেই পুরস্কার হচ্ছে আল্লাহ রবুল্লা আলিমিনের জন্নাত তাই তো আল্লাহ রবুল্লা আলিমিন বলছেন হা দানা সিদ্ জন্নাত মিন তাহতে আনহার খালিদিন আবাদা রাদুমিকা বলছেন আজকের দিনে সত্যবাদীরা সত্যের পথে প্রতিষ্ঠিত থাকার কারণে তারা তাদের শততার ফল শততার লাভ তারা আজকে অর্জন করবে পাবে লাহুম জান্নাতজরি তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্না খালেদিন আবাদা সেই জান্নাতে তারা চিরস্থায়ী হবে রাহোম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন রাদু আন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে তালিকাল ফৌজুল আদিম আর এটা হচ্ছে সব থেকে বড় সফলতা এটা হচ্ছে অতীব বড় সফলতা জান্নাতের থেকে বড় সফলতা আর কি হতে পারে যে জান্নাত লাভে ধন্য হবে তার থেকে বড় সফলতা আর কিছু নেই আল্লাহ তালা বলছে সত্যবাদীরা কালকে লাভ করবে জান্নাত আর জান্নাত লাভ করাই হবে তাদের জন্য সব থেকে বড় সফলতা তো ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম যদি জান্নাত লাভ করতে চান যদি জান্নাত যেতে চান জান্নাতের নামত ভোগ করতে চান তাহলে সত্য পথ ধরতে হবে মিথ্যা পরিহার করতে হবে মোহান আল্লাহ রব্বুল আলমিন এই সত্যের মাধ্যমে ইনশা আল্লাহ তালা কালকে ক্যামতের মাঠে আমাদেরকে জান্নাত দান করবেন এইভাবে আমাদের জন্য জান্নাত জওয়ার উপায় বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআাল্লাম যদি আমরা আমাদের পিতামাতাদের মাতাদের সাথে সদ্ব্যবহার করি পিতামাতাদের সাথে যদি উত্তম আচরণ পেশ করি এটাও হবে আমাদের জন্য জান্নাতের মাধ্যম জান্নাতের উপায় মহান আল্লাহ রব্বুর আলমিন পবিত্র কালামে আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে পিতা মাতার চরম মর্যাদার কথা আমাদেরকে জানিয়েছেন বিশেষ মর্যাদার অধিকারী হচ্ছেন আমাদের পিতা মাতারা বিশেষ সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে তাদের প্রতি এবং তাদের সম্মানে মর্যাদায় যাতে করে কোনো ত্রুটি না হয় আমাদের কোনো আচার ব্যবহারে আমাদের কোনো কার্যকলাপে পিতা মাতা যাতে করে অসন্তুষ্ট না হন সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন মোহান আল্লাহ রব আিন এবং তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তাই তো আল্লাহ কোরআনদের মধ্যে প্রথমে বলেছেন তার অধিকারের কথা আল্লাহর অধিকার কি এই অধিকারটা আল্লাহ প্রথমে জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে দুই নম্বরে যাদের অধিকারের কথা কোরআনে এসেছে আল্লাহ আকবার তারা হচ্ছে আমাদের পিতামাতা মাতা কত মর্যাদা কত সম্মান এবং বিশেষ সম্মানের অধিকারী তারা যে আল্লাহ তা আলাহ তাদের কথাটা দুই নম্বরে নিয়ে এসছেন দুনিয়াতে আর তো অনেক বিষয় ছিল কিন্তু না আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর ইবাদত দুই নম্বরে মাতা পিতার সাথে সদ ব্যবহারের কথা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে তাদের যে কত মর্যাদা তাদের যে কত সম্মান সেটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাই আল্লাহ বলছেন সুরাতুল ইসরা ওয়াকাদা রব্বকে আল্লাহ তে আবুদু ইল্লা ইয়া। وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واقفه لهما جناح الذل من الرحمه ووقر ربهما كما আল্লা ছাড়া কারো ইবাদত করবে না তোমার একমাত্র আল্লাহের পর দু যে কাজটি করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে সৎ ব্যবহার করবে তোমার পিতামাতার দুজনদের কোন একজন কিংবা উভয়েই যদি বার্ধক্যে পৌঁছে যায় ফালা তা কল্লাহ উফ তাহলে তাদের সানে ও শব্দটুকু ব্যবহার করবে না মানে কোনো কাজে কোনো কারণে এমন কথা মুক্তিকে বের করবে না বিরক্তি বোধ করে উহ তুমি এরকম করলে মাকে বা বাপকে সম্বোধন করে বাপের দ্বারাই হয়তো বাড়িতে কিছু একটা হয়ে গেল মা হয়তো বাড়িতে কিছু একটা বলল বা কিছু একটা করলো তাদের এই কথাই বিরক্তি হয়ে তাদের এই কথাই রাগান্বিত হয়ে আপনি এ কথাও বলতে পারেন না উফ এমন কোন কথা তোমার মা আর বাপকে বলবে না যে কথাই ব্যথিত হয়ে যে কথাই কষ্ট পেয়ে তোমার পিতা ওর মাথা বলবে উফ এরকম কথা বলো এত বড় কথা বললে আমাকে আল্লাহ বলছেন উ শব্দটুকু ব্যবহার করতে পারবে নাহুমা আর তাদের সাথে ধমক দিয়ে ঝেঁঝকিয়ে কথা বলবে না ওকুল্ল কৌল আল করিমা সম্মানিত শ্রদ্ধা জড়িত কণ্ঠে তাদের সাথে কথা বলবে শ্রদ্ধা থাকবে মোহাম্মত ভালোবাসা তোমার রহমতের বাজুকে দয়ার বাজুকে তাদের জন্য বিছিয়ে দিবে দয়ার বাজুকে তাদের জন্য বিছিয়ে দিবে মানে সবসময় তাদের সাথে দয়া প্রদর্শন করবে কোন ব্যাপারে কোনো কথায় কোনো আচার ব্যবহারে যেন তাদেরকে কষ্ট দিও না সব সময় তোমার দয়ার বাজুকে তাদের জন্য বিছিয়ে দিবে অকর রাব্বির হাম হুমা ক্যামারবায়ানি সাকিরা আর আল্লাহকে বলবি আল্লাহ গো তুমি আমার মা বাপের প্রতি রহম করো আল্লাহ আমার মা বাপের প্রতি তুমি দয়া করো যেমন তারা আমার প্রতি দয়া করেছিল যখন আমি ছোট ছিলাম এইভাবে আল্লাহকে বলো সোভাল আল্লাহ প্রিয় দর্শক বিন্দু মা বাপের কত মর্যাদা কত সম্মান কত বৈশিষ্ট্য যে মহান আল্লাহ রবুল আলমিন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখার কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখার কথা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যার কথা আল্লাহ যার সম্মান করতে বলেন আল্লাহর যার মর্যাদার প্রতি খেয়াল রাখতে বলেন তাদের মর্যাদা যে অনেক বেশি তা আমরা সহজেই বুঝতে পারতে আছি সৌরা লোকমানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লা বলছেন আল্লাহ বলছেন মানুষকে ওসিউত করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা তাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে কোনো খারাপ আচরণ কোনো খারাপ ব্যবহার তারা যেন তাদের সাথে না করে হামালা তুহু উম মুহু ওয়াহান আল্লাহ আল্লাহ কিভাবে চিত্রটা তুলে ধরছেন কিভাবে এই নকশাটা আমাদেরকে জানাচ্ছেন দেখুন হামালা তুহু উম্মুহু ওয়াহান আল আলাহ তার মা তাকে বহন করেছে কষ্টর ওপরে কষ্ট শিকার করে মায়ের পেটে যখন ছিলাম মায়ের পেটে যখন ছিলাম তখন না মায়ের খেয়ে এসুক না পরে সুখ না বসে সুখ না উঠেসুক না ঘুমিয়ে এসুক সমস্ত সুখ কেড়ে নিয়েছিলাম আমরা কোনোই সুখ ছিল না তার চরম কষ্ট শিকার করে কয়েকটি মাস পেটের মধ্যে ধারণ করে আমাদেরকে প্রসব করেছে বহু কষ্ট পেয়েছে সে ভালো করে ঘুমাতে পায়নি প্রসব করার পর আমাদের সমস্যা হয়েছে তখনও প্রসব করার পর তাকে জ্বালিয়েছি না ভার ঠিক খেতে দিয়েছি না ঠিক মতন ঘুমাতে দিয়েছি গভীর রাতে কেঁদে উঠেছিলাম মায়ের ঘুম ভেঙে গেছে उठसे बुकर सड़िए धरते आरोध पान करिए आम पड़िए रात कतना जालाई कतना जालाई जला जंत्रा सह्य कर मानस करुन दुई बच्चर धरे तुम्हें दूध पान कर बुकर दूध के तुम चुषे चुषे खाई मैर दूध যে দুধের কোনো বিকল্প নাই পৃথিবীতে পৃথিবীর কোনো ফ্যাক্টরি মায়ের বিকল্প দুধ মায়ের মতো রকম পুটিং ওই রকম পুষ্টিকর রকম লাভদায়ক দুধ আবিষ্কার করতে পারেনি কোনো দিন পারবে না ছেলে যখন পেটে থাকে দুনিয়াতে আসার আগেই মায়ের পেটে মায়ের বুকের মধ্যে এই দুধের ব্যবস্থা করে দেন মহান সষ্টা মহান আল্লাহ রব্বুল আলমীর সেই আল্লাহর কাছ থেকে দুধের ব্যবস্থা হয়ে যায় এই দুধ ছেলে যত বড় হয় দুধের কোয়ালিটি পরিবর্তন হয় ডাক্তাররা বলে বৈজ্ঞানিক তথ্য আজকে জানা যাচ্ছে যত বড় হয় দুধের কোয়ালিটি পরিবর্তন হতে পরিবর্তন করেন আল্লাহরা মানে ছোট শিশু হিসাবে তার পেটে কিরকম দুধটা যেতে হবে কতটা গাড়া হতে হবে কতটা পাতলা হতে হবে কি ধরনের হতে হবে এটা মানুষ পারবে না আল্লাহ করেন এই দুধের কোয়ালিটি পরিবর্তন হয় আল্লাহ বলছেন ফিসাল হুফা দুই বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছে মায়ের দুধের সমান বা মায়ের দুধের তুলনা নেই এরকম দুধ কেউ আবিষ্কার করতে পারিনি আল্লাহ কারণ আমি আল্লাহ এইগুলো ব্যবস্থা করে দিয়েছি তোমার মায়ের বুকের দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি এই সিস্টেম আমি বানিয়ে দিয়েছি অথম প্রথম তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করবে তারপরে ওয়ালে ওয়ালে দেখ তোমাদের মা বাপের তোমাদের পিতা মাতার সুক্রিয়া জ্ঞাপন করবে মনে রাখবে যদি ঠিক মতন ওই কাজগুলো না করো যেগুলো আমি বলে দিলাম তাহলে কালকে কেমতে আমার কাছে ফিরে আসবে তখন তোমাদের হিসাব ও কিতাব হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সঠিক পথে কায়েম রাখেন আমরা যেন সেই কাজগুলো পালন করতে পারি যা করলে কালকে আমরা জান্নাত লাভ করতে পারব আলা সাল্লীনা মোহাম্মদ ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন Oh, oh, oh, oh.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 Followed by Dr. Zagir Naik's public talk on Quran, The Path to Happiness, at Kelantan Trade Center, Kota Bharu, Malaysia. Inshallah, on Thursday, 8 August 2019, at 9am Malaysian Time and 5am UAE Time, Dr. Zagir Naik will give a special presentation on Misconceptions About Islam.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 क्यों आल्ला सुंदर नाम निये, मुमिन कर प्रत्येक क्या इसलमर प्रधान स्तम्भ प्रतिशनवार रारोटाय बांगलेशे और साढ़े एगार भारत पीस टी बांगल्